উম্মু আতিয়া রদিলাহত হতে বর্ণিত তিনি বলেন কারও মৃত্যুতে তিন দিনের বেশি শোক পালন করা হতে আমাদেরকে নিষেধ করা হতো তবে স্বামী মারা গেলে চার মাস দশ দিন শোক পালন করতে হবে এবং আমরা যেন সুরমা খুশবু ব্যবহার না করি আর রঙিন কাপড় যেন না পরি তবে হালকা রঙের ছাড়া আমাদের কেউ যখন হাইজ শেষে গোসল করে পবিত্র হয় তখন দুর্গন্ধ দূর করার জন্য আজফার নামক স্থানের সুগন্ধি ব্যবহার করার আমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে ताड़ा के जानर अनुसरण करते निषेध करात